মানবতা সমাধান سماءي مذ عرفت الله ربي طول وحل وحل الله ربي الله وبركاته الله وبركاته والسلام على رسول الله اما بعد من الشيطان الرجيم فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا لَوْلَا أُوتِيَام مِثْلَ مَا أُوتِيَ مُوسَى أَوَلَمْ يَكْفُرُوا بِمَا أُوتِيَ مُوسَى مِنْ قَبْلُ قَالُوا سِهْرَانَ تَظَاهَرُوا وَقَالُوا إِنَّا بِكُلٍّ ان كَافِرُونَ الله پاک समस्त प्रशंसा सलात एवं सलाम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर अल्लाह पाक इरशाद करचन 48 नंबर आयत सूरह कसासिर जे अरब মুশরিকদের এবং তারা এসব কথা বলেছে যে মূসাকে যেমন দেরকম আমাদের নবী মোহাম্মদ নবী এসছে একেও দেওয়া হইতো মানে মজা জানিয়ে আসতো লাঠির আরও কিছু এই ধরনের ফালাম্মা জা আহমুল হাক্ক মেন এন্দেনা যখন আমার পক্ষ থেকে সত্য আগত হইল মুশরেকদের কাছে মক্কাই তখন তারা বলেছিল কালু লাউলা উতিয়া মসলামা উতিয়া মূসা কেন এই মোহাম্মদকে দেওয়া হয়নি সাল্লাহ আলি সাল্লাম এমন কিছু যা মূসাকে দেওয়া হয়েছে মজেজা এক ফুরুবে মা উতিয়া মুসা মিন আল্লাহ আল্লাপাক বলছেন যে এই যে চ্যালেঞ্জ করছে মূসা আলি সাল্লাম কি এর পূর্বে যা দেওয়া হয়েছে তা কি তারা অস্বীকার করেনি তাহলে কি তারা তাওরাতে বিশ্বাসী হয়েছিল কেন পুত্রলি ঠিক আছে মুসাকে যা দেওয়া হয়েছিল চ্যালেঞ্জ যখন করেছে তো মুসা আলাইস্লামের তাওরাতে বিশ্বাসী হয়ে কমপক্ষে মূসার দিনের ওপর থাকতো এই তিনশো ষাটটি মূর্তি নিয়ে কেন ব্যস্ত কাবার দিকে তাহলে তাহলে বোঝা গেল যে এর আসলে মানতে চান না এমন না যে মুসার মতো মজেজার নিয়ে আসলে মোহাম্মদ কে মেনে নেবে কখনো মানবে না বাহানা মাত্র কালু বরং তারা বলেছিল সেহরান এ তাজাহারা মুসার ও জাদু আর মোহাম্মদেরও জাদু চাঁদ যখন বিদীর্ণ করে দেওয়া হলে বল দেখো চাঁদে জাদু করে দিল মোহাম্মদ এই দুটোই হচ্ছে জাদু তাজাহারা একটি জাদু আর একটি জাদুর সহায়ক আসলে ও কালু আর তারা বলেছে ইন্না বেকুল্লিন কাফেরুন এগুলি সব আমরা অস্বীকার করি কোনোটাই মানবো না বাপদাদার ধর্ম মানবো কুল হেনাবি বলে দা ফা তু বি কিতাবি মিন্দ আহদা মিন হমা তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন একটি কোন গ্রন্থ নিয়ে আসো যেটা এই দুই কিতাব থেকে তাওরাত আর কোরআন থেকেও বেশি অধিক সঠিক পথের দিক নির্দেশনাকারী এর চাইতে ভালো জীবন বিধান নিয়ে আসো দেখি আত্মাবিয় যেটা মানবো তাহলে পেলে ইনকুন তুম সাদেকিন তোমরা যদি সত্যবাদী হও ফাইল্লাম আল্লাপাক বলছেন হে নবী তোমার এই কথাই যদি তারা সাড়া না দেয় মানল না আর নিয়েও আসতে পারল না কোনো কিতাব তাহলে জেনে রাখো যে তারা আসলে কুপ্রবৃত্তির অনুসারী খেয়াল খুশির পূজা করে অমান আদালত হাওয়াহ বে গর হোদাম মিন আল্লাহ আল্লাহর হেদায়তকে বাদ দিয়ে যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের চাইতে পথভ্রষ্ট আর কি আছে ইন্নল্লাহাদ জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না ওলাকাত ওসাল কৌল্লা আল্লহম ইতাজ করুন আল্লাহাক বলছেন যে আমি মানব জাতির কাছে আমার বাণী ক্রমাগত পৌঁছে দিছি ওসসাল্লাহ মানে হচ্ছে পৌঁছে দেওয়া আমি পৌঁছে দিচ্ছি আল্লাহম এতেজা করুন করে তারা উপদেশ নিতে ধীরে ধীরে কোরআন আয়াত নাজিল হয়েছে তেইশ বছরে কোরআন করিম নাজিল কমপ্লিট হইল এল্লিন আর যেসব লোকদেরকে এর পূর্বে আমি কিতাব দিয়েছিলাম অর্থাৎ মোসা আলি সালামের অনসারী ইসা আলি সালামের অনসারী তারা হোম মেনু এরা তো এই কোরআনকে বিশ্বাস করেছে এদের অনেক বুদ্ধিমান লোকেরা জ্ঞানী লোকেরা তারা যখন দেখেছে যে ভবিষ্যৎবাণী যা তওরা তারা ইঞ্জিলে আছে শেষ নবী সম্পর্কে তা তো মোহাম্মদের ওপর ফিট হচ্ছে তখন তারা সাদরে ইসলাম গ্রহণ করেছে যেমন ইহুদীদের বড়ো আলে উদ্দিনা ইসলাম গ্রহণ করেছিলেন যেদিন নবীসাল্লাম হিজরত করে আসে সেই দিনে চিনতে পারলেন যে এনেই সত্যি নবী শেষ নবী এছাড়া হাবাসা আবেসেনিয়ার বাদশাহ নাজাসি বাদশাহ রাজা খ্রিস্টান এই রকমই হাবাসার আরও যারা সত্য জানতে পেরেছে যে এটাই শেষ নবী তখন তারা ইমান নিয়ে এসেছে ওয়াইজা ইউতুল্লাহ আলহিম যখন তাদেরকে কোরআনতে লাউ করে শোনানো হতো কাউলু তারা বলতো আমার নবি আমরা বিশ্বাস করলাম ইন্না হাক্কিনা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এটা সত্য কোরআনাক মুসলিমিন এর পূর্বেও আমরা মুসলিম ছিলাম এর দ্বারা স্পষ্ট হয় যে আমরা আগেও মুসলিম ছিলাম খ্রিস্টান আর ইয়াহুদিন নাম এগুলি আল্লাহর দেওয়া নাই আল্লাপাক তারপরে বলছেন তাদের কথা উলায় আজরা তাই যারা আগের সত্য দিনের ওপর ছিল সালামের দিনের ওপর তাওরাত মানত ইনজিল মানত পরে যখন রসুল্লা সাল্লামের ওপর কোরআন নাজাল হলো জানতে পারলো দৌড় দিয়ে ছুটি আসলো আদিব না হাতেম এরা খ্রিস্টান ছিল হাতেম তাই যে বড় দানশীল দাতা মানুষ ছিলেন তার ছেলে আদি মুসলমান হয়েছেন সাহাবি এই সব লোকদের সম্পর্কে দুই দিন মেনেছে আগের দিন যখন ছিল কোরআন আসেনি নবী আসেননি শেষ নবী আগের সত্তর দিনের ওপর ছিল যখন আল্লাপাকের নতুন সিলেবাস নতুন দিন দিনই ইসলাম এসছে তখন সেটাও সাদরে গ্রহণ করেছে আল্লাহ বা এদেরকেই দ্বিগুণ বদলা দেওয়া হবে দুই দিন পালন করার বদলা দেওয়া হবে কারণ বেমাস সবারও তারা ধৈর্যশীল ছিল চিন্তা করে দেখেছে এটা ঠিক সুতরাং ধরতে হবে এখানে বাঁকা হইলে হবে না যে বাপ দাদার ধর্ম ছেড়ে দেব হারিয়ে বংশের ধর্ম ছেড়ে দেবো এ কথা তারা চিন্তা করেনি ধৈর্য ধারণ করেছে তাদেরকে গাল খেতে হয়েছে তাদেরকে ভর্সনা শুনতে হয়েছে সমাজের কাছ থেকে আত্মীয়দের কাছ থেকে কাফেরদের পক্ষ থেকে কিন্তু তারা ওই সবের পরোয়া করেনি ওয়েদ রাওয়ান বিল হাসান সৈয়া এবং তারা ভালো দিয়ে মন্দকে দূর করত। কেউ যদি খারাপ আচরণ করেছে গাল দিয়েছে গালের জব গাল দিয়ে দেয়নি তারা মারাজাক জাক ফেকুন এবং এরা যা আল্লাহ দান করেছে তা থেকে তারা ব্যয় করে ওয়েদ আসামেলা আরজু আনহু আর যখন তারা ওয়াসার কথা শোনে ওয়াসার কাজ দেখি তখন সেখান থেকে কেটে পড়ে মুখ ফিরিয়ে নেয় শরীয়ত বিরোধী কাজ নাজায়জ কাজ অথবা সময়ের অপচয় কোন লাভ নেই এইরকম কাজে বসেও না এরকম কথা বলেও না وقالوا اربل لا نعملنا ولكم اعمالكم আমাদের কর্ম আমাদের কাছে আসবে তোমাদের কর্মের ফল তোমাদের পেতে হবে তোমাদের এই খারাপ ওয়সার কাছে আমরা নেই সালামুন আলাইকুম তোমাদেরকে সালাম রইল বলে কেটে পড়তেন এটা হচ্ছে কেটে পড়ার সালাম لا نبتغل جاهلين আমরা মূর্খদের সঙ্গ চাই না যারা মূর্খামি করে যারা পাপ করে গুনাহ করে তাদের মজলিসে বসতে চাই না انك لا تهدي من احبابك ولكن الله يهدي من يشاء وهو नबी मोहम्मद सोल्ला सल्लम के सम्बोधन हिदायत सम्पर्जे हिदायत मान्य गतव्य स्थान देखिए देवा सठीक पथे लागिए देवा ये आल्लर क्या नबर कह कुर कहते शुद्ध रास्ता देखिए देा और आल्लाकेड़ा अतिरिक्त होता आल्लाई तौफिक दाता गंतव्य स्थान में पहुंच दीते नबी करीबल्लम अनेक प्रचेषा चालियन आपन जन के हिदायत करार्जन निजे चाचा अबू तीताकांक्षी दरदी कदायत हिलना আর এক চাচা আবুল্লাহাব কট্টর শত্রু শত্রু ইসলামের শত্রু নবীর শত্রু বড়ই শক্ত আর কোনোদিন সাহায্য সহযোগিতা করেনি কষ্টই দিয়েছে সেও হেদায়ত হল না আর দুই আপন চাচা আব্বাস হেদায়ত হলেন হামজা সাইয়দু সোহাদা হেদায়ত হলেন হেদায়ত আল্লাপাকের হাতে তো আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আবু তালেব আলী রাজিয়া আল্লাহ পিতা নবীর চাচা এত বড় দরদিয়ার হিতাকাঙ্ক্ষী ছিলেন তারপরেও ইমানের তৌফিক হল না যেই দিন মৃত্যু মুখে পতিত সেই সময় শেষ মুহূর্তে রসুল্লাহ সব ছুটে আসছেন চাচা মারা যাচ্ছে যাই একটু আবার শেষ চেষ্টা করে দেখি কলিমা পড়াবার আগেই দেখে অলরেডি বড় শয়তান বসে আছে আবু জাহাল আর বড় বড় নেতারা সব বসে আছে যাতে করে আবু তাহলে মুসলিম না হয়ে যায় ভাতিজার ধর্ম যেন গ্রহণ না করে বাবদাদার ধর্মের আমাদের ধর্মে যেন থাকে নবী সাল্লা সাল্লাম কি বলে ইয়া আমে হে চাচা সহিহাদিস একবার শুধু বলে দেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাুদ নেই আরবি ভাষা অন্তর থেকে বিশ্বাস করে বলবে যদি মুখে শুধু মন্ত্র পাঠ করার ব্যাপার হতো তাহলে বলতে অসুবিধা কী ছিল কিন্তু আবু তালেব অর্থ বুঝছে লাই রাহিল্লাহার জন্য ও বলতে রাজি হলো না আর মন্ত্রের মতো শুধু লাইহিল্লা জিকির করবেন চলবেন লাইহিল্লা পড়বেন আবার লাইল্লাকে নাকচ করবেন আবার কবর মজারে সেজদা করবেন পূজা করবেন গাহরুল্লাহর তাহলে এই লাইলহার কোনো ফায়দা নেই লাই রাহিল একবার শুধু বলে দেন আপনি কালেমাতান ওহাজ আল্লাহ আমি প্রমাণ পেশ করতে পারো আমার চাচা মুসলিম হয়েছে আল্লাহ কোনো আর না হোক শেষ কলেমাটা বিশ্বাস করে আবু জাহাল বলছে আবু তালেব আতার তার গাওয়া মিল্লা তোমার বাপ আবদুল মুতালেব এত বিচক্ষণ মানুষ কাবার মুতাওয়াল্লি তার ধর্ম ছেড়ে দিবে শেষখানে কি মরণকে ভয় লেগে গেল বিভ্রান্ত হয়ে গেল আবু তালেব নবীল অত্যন্ত শোকে ভেঙে পড়লেন যে হাই ওই বছরে খাদিজা রাজিয়া আল্লাহ ইনতেকাল আবু তালেবের এনতেকাল জুলমত্তাচার বেড়ে গেল কাফেরদের চাচাকে করতে পারলাম না আল্লাহ পাক সান্তনা দিচ্ছেন এই আয়াত নাযিল করে ইন্নাকা লা তাহদি মান আহাববতা হে নবী তুমি যাকে ভালোবাসো যে তোমার প্রিয়জন তাকে তুমি হেদায়েত করতে পারবে না মানে গন্তব্যস্থানে পৌঁছে তাকে মুসলিম বানিয়ে দিয়ে মুমিন বানিয়ে এটা তোমার কাজ না ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা তবে আল্লাহ পাক যাকে চাইবেন হেদায়েত করবেন তৌফিক দেবেন ওয়া হুয়া আআল বিল মুহতাদিন আর কি হেদায়েত প্রাপ্ত এই আয়াতে আল্লাপাক রবুল্লা আলমিন জবাব দিয়েছেন কাফের মুশ্রেকদের মক্কার লোকেদের সংশয়ের দুশ্চিন্তার কি যে আমরা যদি মুসলিম হয়ে যাই নবী মোহাম্মদের সাঁত দিয়ে দিই তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য রেহলতা সীতা ওয়া সৈফ গ্রীষ্মকালে আমরা সামদেশে যাই আর শীতকালে যাই ইয়ামান দেশে রাস্তায় কত আমাদের মতই যারা मूर्ति पूजक मुशरे गोतर मुस्लिम झुंकी क्या मुहम्मद सल्लाम के सत्य जाना सत्यलर पक्ष रसुलसान दुनिया स्वार्थे आघात लागे जदि इसलम कबुल कर নিরাপদ নই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিরাপদ নয় আমাদের সফর নিরাপদ নই রাস্তাঘাটে কোথাও মার হবে লুটপাট হয়ে যাবে সুতরাং আমরা ইমান নিয়ে আসবো না পাকের জবাব দিয়েছেন ওই চিন্তা করিও না আল্লাহ আল্লাহর ঘরকে নিরাপদ করেছেন সুতরাং তোমাদেরকে নিরাপত্তা দান করবেন তারপরেও তাদের অধিকাংশই ইমান নিয়ে আসতে চায়নি কুফুরের অবস্থায় মারা গেছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসব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 प्रवेश करो शय कर সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার দশটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সকল যথাযথ আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় सम्मानित मातृमंडल आशी हमारे आलोचनार दिखे आल्लाबुल आलमीन सुरए कसर आयात नम्बर सतान्नते इरशाद कर आरब मुशरे आशंकार जबाबी वाकालू आरब मुशरे मक्का लोकसरा बोली इन्नाता हाख हे नबी मुहम्मद तुम्हारी रास्तार अनुसरण करी नोताफ मीन आर्ना भूमि के, के लुटपाट कर नहीं जाए लोक আমাদের উপর জুলম অত্যাচার হবে আওয়ালাম নোমাক্কেল্লাহম হারামান আমিনা আল্লাহ জব বলছেন তাদেরকে কি আমি প্রতিষ্ঠিত করিনি নিরাপদ হারামের এলাকায় আল্লাহর ঘরের আশেপাশে যেসব এলাকায় একজন পাপ করেও এসেও নিরাপত্তা পায় এখানে কেউ কারোপর জুলম অত্যাচার করে না এখানে অস্ত্র ধারণ করা চরম অন্যায় কাজ এখানে একটা পাখি এসেও নিরাপদ স্বীকার করা যায়জ নাই একটা গাছও নিরাপদ এখানে গাছ কাটা যায়জ নাই ইউজবা এলেই সামারাতু করলে সেই তারপরে নানান রকমের ফলমূল সারা বিশ্ব থেকে এখানে আসছে এটা দেখে না তখন থেকে যে মক্কা মরুভূমি পাহাড় ছাড়া আর কিছু নেই কোনো গাছপালা জন্মাই না ফলমুলের গাছ নেই সারা বিশ্বের সমস্ত ফল মক্কার মার্কেটে পাওয়া যায় আল্লাহ পাকে এই অনুগ্রহের কথা বলেছেন তোমরা কেন ভয় করছো আমরা খেতে পাবো না সকলে বাইকট করলে আল্লাহ বলছেন যে রিজকাম পক্ষ থেকে রিজিক ওয়ালাকিন আলমন অধিকাংশ লোক জানে না আসল কথা ওয়াকাম কারিয়াতিন আর বহু জনপদকে আমি ধ্বংস করেছি বাতেরাত সেখানকার লোকেরা ভোগ বিলাসের সামগ্রী পেয়ে তারা অহংকার করেছিল ফাতিলকা ফাতিল কাুম লাম তুস্কান এসব তাদের ঘরবাড়িগুলি খালি শূন্য পড়ে আছে তাদের ধ্বংস করে দেওয়ার পরে আর কেউ সেখানে বসবাস করেনি তবে অল্প কিছু লোক কোনো কোনো সময় ওই সব রাস্তা দিয়ে লোকেরা অতিক্রম সামুদ সম্প্রদায় ধ্বংস করা হয়েছে আর কেউ ওই সব জায়গায় বাস করেন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন আল্লাপাক ওইসব এলাকায় আর কেউ বাস করেনি কোনো পথিক মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছে দেখলো জায়গাগুলো বেশি এতটুকু আল্লাপাক এভাবে ধ্বংস করেছেন তাদের অকন্যা নাহানুলস ইন আর আমি আল্লাহ এসবের উত্তরাধিকারী আমি এই জমিনের ওয়ারিস অমাকা নরব্বকা মহলিকাল কোরা আর আল্লাহ পাক হে নবী তোমার রব কোনো দিন কোনো জনপদকে ধ্বংস করবেন না আসাফি যতক্ষণ পর্যন্ত কোন শহরের কোন এলাকার কেন্দ্রভূমিতে রাসুল না পাঠান আল্লাহাক যে কোন দেশের যে কোনো এলাকার কেন্দ্রভূমিতে রাসুল পাঠিয়েছে প্রত্যেক গ্রামে গ্রামে আর ডিস্ট্রিক্টের রসুল পাঠানো সম্ভব নয় হ্যাঁ যে আল্লাহ পাক মক্কাই পাঠাবেন মদিনে পাঠাবেন জিদ্দাই পাঠাবেন আর রিয়াজে পাঠাবেন সম্ভব না কিন্তু প্রত্যেক এলাকার যে কেন্দ্রভূমি গুরুত্বপূর্ণ স্থান সেখানে আল্লাপাক একজন রাসুল পাঠিয়েছেন আর আশেপাশের লোককে বলা হয়েছে তোমরা এই রাসুলের অনুসরণ করো মহান আল্লাহ ইরশাদ করছেন সেই রাসুল ইয়ুল আলিম আয়াতেন আমার আয়াত পাঠ করে শোনাতো আমার কোন মোহিকিল কোরা আর কোনো জাতিকে কোনো এলাকার অধিবাসীদেরকে আমি ধ্বংস করি না ইল্লা ও আহল হাজ আলিম যতক্ষণ পর্যন্ত সেখানকার লোকেরা জালেম না হয়ে পড়ে সির্কের জুলুম কুফরের জুলুম আর না হয় এবাদতবন্দিগি না করার জুলুম না হয় মানুষের হক নষ্ট করার জুলুম যখন জুলুম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ পাকে বিভিন্ন রকমের আজাব নেমে আসে অমাউতি তুমিনসাইন ফামাতাউল হায়াতির দুনিয়া তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে দুনিয়ায় এগুলি হচ্ছে পার্থিব জগতের ভোগের সামগ্রী কিছু দিনের জন্য ওয়াজিন আতোহা এবং এই পৃথিবীর শোভা সৌন্দর্য অমা ইন্দাল্লাহ খেয়র ও আবকর আল্লাহর নিকট যা আছে তাই হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী আফালা তা কেন তোমার বোঝার চেষ্টা করো না আফামাম আদনাহ আদান হাসানা আমি যার সাথে ভালো আদা করেছি ই ফাহ আল্লা কি তা তো সে পাবেই সৎকর্ম করবে তার ভালো ফল পাবে আমি অদা করেছি কামান এই ভালো মানুষ কি ওই লোকের মতো হইতে পারে মত তা আল হায়াতির দুনিয়া যাকে পার্থিব জগতের ভোগের সামগ্রী তো দিয়েছি সুম্মাহ আয়োম আল কেয়ামাত মিরাল মোহারিন তারপরে তাকে ক্যামতের দিনে অপরাধী করে হাজির করা হবে আল্লাহর দরবারে অপরাধী হয়ে উপস্থিত হবে দুনিয়ায় খুব ভোগবিলাস করেছে বড়ো নেতৃত্ব ধনের অভাব নেই ভোগবিলাসের সামগ্রীর অভাব নেই কোন দুঃখ ছিল না কিন্তু জাহান নামের ইন্ধন হবে হাজির হবে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে সে কি ভালো নাকি ওই ব্যক্তি যে অল্পই পেয়েছে দুনিয়ায় কিন্তু আখেরাতে নিরাপদ হয়ে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক সত্য করে দেখিয়েছেন সে শ্রেষ্ঠ অয়মায় না দিহিম আর যে দিন আল্লাহ পাক মানুষকে ডাকবেন ফায়াকুল আর বলবেন আইনা সোরা কে আল্লা কুন্তুমতা তোমাদের ওই সব শরিকগুলি কোথায় যেগুলি আমার সাথে শরিক করেছিল যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে এরাও এবাদত পাওয়ার যোগ্য সেজদা পাওয়ার যোগ্য এরাও ছেলে মেয়ে দিতে পারে এরাও রোগ ভালো করতে পারে কোথায় ডেকে নিয়ে আসো ওদেরকে আমার কাছে আল্লাহ পাক কেমন এদিনে বলবেন কালাল্লা হাক্কা আলিমুল কৌল রানা হাউল্লা আগুয়াই না আগুয়াই কামা হুমকা মা তখন এই যে নেতারা ধর্মীয় নেতা গুমরা করেছে পথভ্রষ্ট করেছে পীরভণ্ডরা পথভ্রষ্ট করেছে বুজুর্গরা বড়রা, মনীষীরা পথভ্রষ্ট করেছে সত্য পথ দেখায়নি লুকিয়ে রেখেছে সত্যকে গোপন করেছে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে কাল আল্লাজিন হাক্কা আলি হিমুল কাউলু ওই সব লোকেরা বলবে যাদের ওপর আল্লাহর আজাবের বাণীর বাস্তবায়ন হবে এরা নেতা এদেরকে বড়ো শাস্তি দেওয়া হবে এরা বলবে হাওয়াই নজীন আগুয়াইনা এদেরকে আমরাই পথভ্রষ্ট করেছিলাম আগুয়াই না হম কামাগাওয়াই না আমরাও পথভ্রষ্ট হয়েছি আর এদেরকেও পথভ্রষ্ট করেছি এখন বুঝতে পেরেছি আমরাও ভুল পথে ছিলাম আর লোকজনকেও ভুল পথে চালিত করেছি তারপর আনা আনা আল্লাহ এখন তোমার অভিমুখী হয়ে নিজেকে মুক্ত করছি এসব পাপ থেকে মা কানু ইয়ানা ইয়া আবদুন এরা আমাদের পূজা করতো না এরা শয়তানে পূজা করত। এরাকে কে জবরদস্তি করিনি এরাকে শুধু হয়তো পরামর্শটাই দিয়েছি বা বলেছি যে এটা চলবে ওইটা চলবে এটাও ঠিক এখানেও পাওয়া যায় ওয়াকিলাদ ও সোরা কুম আল্লাপাক বলছেন যে বলা হবে ডাকো তোমাদের এই শরিকদেরকে ফাদাউ হোম তাদেরকে ডাকবে ফালা মেয়াস্তা জি কিন্তু কোনো সাড়া পাবে না ডাকবে যাদেরকে পূজা করেছে যাদের উপাসনা করেছে যাদের কাছে মনে করেছে এদের কাছে দুনিয়ার উন্নতি অবনতির মালিকানা রয়েছে তাদেরকে ডাকবে কিন্তু কোনো জবাব পাবে না ওরাউল আজাব আর আজাবকে প্রত্যক্ষ করবে লাউ আন্না হোম কানু দুন। তারা যদি সঠিক পত তাহলে তাদের জন্য কত কল্যাণকর হতো ওয়ামায়ুন আদিহ আল্লাহ বলছেন সেই দিন আমি আরও ডাক দিবো ফয়াকুল মাহাজা আজব তুমুল সালীন আল্লাহ পাক বলবেন যে রসুলদেরকে কি জবাব দিয়েছিল হে জাতি তোমাদের কাছে রসুল রায় এসেছিল রাসুলদেরকে কী জবাব দিয়েছিল ফ আমিহিমুল আম্বা ওয়িন ফাহলুন সেই দিন তাদের কথা বন্ধ হয়ে যাবে কোনো জবাব দিবেন না মোহাম্মদ এসেছিলেন আবু জাহাল আবুল আহাব ও তাইবা রাবিয়া কী জবাব দিয়েছিলেন মুসা এসেছিলেন ফেরাউন কি জবাব দিয়েছিলেন নুয় আলাইসাল্লাম এসেছিলেন হে নুহের জাতি কি জবাব দিয়েছিল প্রত্যেক নবী সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন মানব জাতিকে কি তোমাদের কাছে নবি এসেছিল ডাকে সাড়া দিয়েছিলে কি প্রতিক্রিয়া দেখিয়েছিল মেনেছিলি কি অমান্য করেছিল আল্লাহ পাক তারপর বলছে ফাহম সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে না কোন উত্তর আসবে না তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে না চোখ থাকো তোমরা একসময় আর যখন হিসাব নেওয়ার সময় আল্লাহ পাক তখন তাদের হিসাব নেবেন ফাহাম্মা মান্তাব পক্ষান্তরে যারা তবা করেছিল ও আমানা ইমান সুন্দর করেছিল ও আমেলা সো আলহান সৎকর্মশীল হয়েছিল ফায় আসা ইয়াকুনা মুফুল হিন তারাই সফল কাম হবে অরব্যকায় লুক মায় আসা ওয়াক আল্লাপাক এ আয়তে আটষট্টি নম্বর আয়াত সুরায় কাশা সের আল্লাপাক বলছেন যে আল্লাহ পাকি সৃষ্টি করেন আর আল্লাপাকি সব কিছুর মনোনয়ন করেন মানুষের এখতি আর আল্লাপাক ছেড়ে দেননি অরব্ব কাহেনবি তোমার প্রতিপালুকি সৃষ্টি করেন মায় যা চান কারো ঘরে আল্লাহ শুধু ছেলে কারো ঘরে শুধু মেয়ে কারো ঘরে ছেলে মেয়ে দুই রকমে কাউকে নিঃসন্তান এবং আল্লাহ পাকি করেন মনোনীত করেন মা কানা মানব জাতির রব্বুল আলমিন আল্লাহ পাক সবকিছুরের মালিক নবী মোহাম্মদ আর অন্য কেউ না মা কানুল খেয়ারা সুবহান আল্লাহ আল্লাহ পাক পবিত্র অংশীদার থেকে তাহ আমেকুন মানব জাতি যে সির করে সব শির্ক থেকে আল্লাপাক অতি মহান আর যা প্রকাশ করে সে সম্পর্কে হেনবী তোমার রব ভালো জানেন ওহ আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই আগে পরে সবসময় আল্লাহ পাক রব্বুল আলমিনের বা দুনিয়া আখেরাতে সবসময় আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা ওয়ালুল হুকম এবং বিচারের মালিক একমাত্র আল্লাহ বিধানের মালিক বিধানদাতা একমাত্র আল্লাহ আদেশ নিষেধ দেওয়ার ইতিয়ার একমাত্র আল্লাহ পাকের ওয় এলেই হেতুর যাউন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ পাক তারপর এর সাদ করছেন আর আয় তুমিনা হেনি মানুষকে জানিয়ে দাও আচ্ছা বলতো যদি আল্লাহ পাক রাতকে তোমাদের জন্য কেয়ামত পর্যন্ত চিরকাল রাতি রেখে দিতেন রাত হইল তো হইল আর ভোর হচ্ছে না এরকম যদি আল্লাহ করে দিতেন মান এলাহন গাই আল্লাহ ছাড়া কোন এলাহ আছে উপাস্য আছে যে আলো এনে দেবে আফালা আফালাতাসম তোমার কি শুনছো না কল আর আয় তুম হে নাবি বলো তাদেরকে আর আয় তুম আচ্ছা তোমরা চিন্তা করো ইনজা আল আল্লাহ আলাইকুন্না হা সার মাদা আল্লাহ যদি দিন করেই চিরকাল রাখে দেন এলা কেয়ামত পর্যন্ত মান এলা হন গাই রাহ তাহলে আল্লাহ ছাড়া আর কোন এলা আছে ইয়ে এতিকুম্বেশ কোন রাত এনে দিতে পারে অন্ধকার করে দিতে পারে যাতে তোমাদের বিশ্রাম একটু হয় তাও না আফালা তুম সেরুন তোমরা কি চোখ খুলে দেখো না অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে দেখো না অমির রহমতে হি তার দয়ার অন্তর্ভুক্ত হচ্ছে যা আলাল্লাহ কুমল্লা নাহার আল্লাহ রাতও সৃষ্টি করেছেন দিনও সৃষ্টি করেছেন লেতাস কোনো ফিহে রাতে তোমরা বিশ্রাম করবে ওয়ালে তব তাকুবিন ফাজহী আর তার অনুগ্রহ রিজিক সন্ধান করবে দিনের আলোতে ওয়ালা আল্লা কুমত করুন আর যাতে তোমরা আল্লাপাকের সুক্রিয়া জ্ঞাপন করতে পারো আর সেই দিনকে স্মরণ করো কেমতের দিন যেদিন আল্লাহ পাক মানব জাতিকে ডাকবেন ফায়াকল বলবেন আইনা সুরা কুন তুমন আমার শরিকগুলি পার্টনারগুলি কোথায় যাদের সম্পর্কে তোমাদের ধারণার ছিল যে এরাও আল্লাপের শরিক অংশীদার এরা কেউ আল্লাপাক ক্ষমতা দিয়ে রেখেছেন অলিউল্লা মরেও মরে না আরো শক্তিশালী হয়ে যায় তারা আরো দিতে পারে কই ওই শরীরগুলি কোথায় আল্লাহ বলছেন ওনা মিন করলে উমাতিনা প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী আমি বের করে নিয়ে আসবো নবীদেরকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে নিয়ে আসবো ফাঁকুল্না আমি বলবো হাতু বুরহা তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো ফা তখন তারা বুঝতে পারবে আন্নাল হাকাল এবাদতের হক একমাত্র আল্লাহ পাকের এই প্রাপ্য আল্লাহর ছিল অদল্লাহ মা কানু ইফতারুন আর যা তারা মিথ্যা রচনা করেছিল মন গড়া ধর্ম কর্ম মন মতবাদ ইজম এগুলি সব উধাও হয়ে যাবে কিছু থাকবে না এগুলির নেতারাও থাকবে না আর এগুলিও থাকবে না ফম ু মাফ করে স পথে চলা ফিক দান করে আললামে েদ অল খে সুহা অ লি ম এফন ম ম তলাবেরাকা নরবে ল বের হা মুল আগ আ্লা الله শে মুদ্রুল হোল মুফ তে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 সেটা করব জানার জন্য দেখুন রসুল সাল্লাহ আলাই সালাদ প্রতি সোমবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় चौतरीश हे नबी भलोदा तुम भलो दिए मंद के देखो जरा तुम बिरोधिता करम बंधु शत्रु के परित ना कर जय कर जय करतार